একশো ১৬৯ নম্বর আয়াত থেকে এই আয়াতগুলোর চলছে এখনো যে বিষয় নিয়ে সেটা হচ্ছে গাজওয়াত যুদ্ধের ধারাবাহিকতায় মুসলমানদের আল্লা তালা পরবর্তী পর্যায়ে আরও অনেকগুলো বিষয় সম্পর্কে সচেতন করেছেন তাদেরকে আহ সুসংবাদ দিয়েছেন বিশেষ করে যারা শাহাদত বরণ করেছেন মুসলিম উম্মার তখন ব্যাপক ক্ষতি হয়েছে সত্তর জন অনেক হামজারাদিয়াল্লা সহ নাম করা সাহাবিরা শহীদ হয়ে গেলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজে খুবই এফেক্টেড হয়ে গেলেন আল্লাহ রাবুল্লাহ আলমী সান্ত্বনা দিয়ে বলছেন যারা যে তারা মরে গেছে তারা মরে গেছে এটা মনে করেন না তারা জীবিত আছে তাদের রবির কাছে ইউরুন তারা রিজেক্ট পাচ্ছেন তারা অত্যন্ত খুশিতে আছেন তাদেরকে যা দিয়েছেন তারা খুবই খুশি আল হাকু বি তারা আরো সুসংবাদ নিয়ে অপেক্ষায় আছে সুসংবাদ দিতে চাচ্ছে যারা এখনো তাদের সঙ্গে জয়েন করেনি যারা এখনো শহীদ হয়নি তাদের পরিচিত আত্মীয় স্বদন তাদেরকে সুসংবাদ দিচ্ছে আল্লাহ তাদের কোন ভয় নেই তাদের কোনো চিন্তার কারণ নেই আল্লাহর রাস্তা শহীদ হতে পারলে এত পুরস্কার অপেক্ষা করছে আল্লাহর নিয়ামত পেয়ে তারা এত সুসংবাদে নিজেরা দিচ্ছেন সুসংবাদ পাচ্ছেন সুসংবাদ ছড়িয়ে দিচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত এত দান তাদের প্রতি আর আল্লাহ তালা যে যারা সত্যিকার মকমেন তাদের পুরস্কার কখনো নষ্ট করেন যারা সাড়া দিয়েছে আল্লাহর ডাকে এবং তার রসুলের ডাকে যখন কি তাদের যখন যথেষ্ট কষ্ট হয়েছে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে আবার ডাক দিলে তারা আবার সাড়া দিয়েছেন আল্লা দিন আহসানু মিনহুম ভালো কাজ করেছে তাদের মধ্যে আর ভয় করেছে আল্লাহকে যখন তাদেরকে লোকেরা বলছিল যে মানুষ সবাই তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে তোমাদের মোকাবেলায় তোমরা তাদেরকে ভয় করো করাহু হাসবুয় এ কথা শুনে তাদের ইমান আরো বেড়ে গেল আর তারা বলল যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি সবচেয়ে বড় সাহায্যকারী মিন এর ফলে তারা আল্লাহ তালার নিয়ম এবং দানের মধ্যে তারা ঢুকে গেল পেয়ে গেল আল্লাহর দান এবং আল্লাহ নিয়ামতে তারা ভরপুর ভাবে তারা পেয়ে গেল লাম গেলিয়াম সু কোন খারাপ কিছু তাদেরকে পরে আর টাচ করলো না আল্লাহ আল্লাহর সন্তুষ্টির পিছনে তারা ছুটেছে ছুটল হুদু ফাদলিন আদিম আল্লাহ তালা অনেক কিছু অনেক অবদান অনেক দান অনেক দেওয়ার তার হাতে আছে অনেক এহসান তার কাছে আছে অনেক বড় আল্লাহর পক্ষ থেকে যে না। পাওনা ইন্মা গালি কুমত আহু ফালা তু খাফুন। এগুলো হচ্ছে এসব ভয়ের কথা আসে শয়তানের যারা আউলিয়া, শয়তানের যারা সাথী তারা এ সমস্ত ভয়ের কথা ভীতিজনক খবর তার কথা যারা শুনে তাদের কাছে ছড়িয়ে দেয় তোমরা তাদেরকে ভয় পেয়েও না ও খুব নি আমাকে একমাত্র ভয় করুম যদি সত্যিকার ভাবে তোমরা মুমিন হয়ে থাক একশো উনসত্তর থেকে একশো পঁচাত্তর পর্যন্ত এই আয়াতগুলোর শুনলাম এখানে আল্লাহ তাল আয়াতগুলো আমরা চেষ্টা করি আল্লাহ তালা বলছেন যে যারা আল্লাহ রাস্তায় মরে যায় শাহাতত বরণ করে মৃত্যুবরণ করে তবন বলে না তারা মরে গেছে তারা জীবন্ত আছে আমার কাছে রেজেক পাচ্ছে তাদেরকে রেজেক দেওয়া হচ্ছে আল্লাহ তালা এখানে বলছেন ইমাম এমন কহি রহমতুল্লাহ আলহী বলেন তারা যদি এই দুনিয়াতে মরেও যায় তো তারা জিন্দা থাকে কেমন এটা একটা প্রশ্ন আসে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে গেছে তারা মরে গেছে বলো না তাহলে কি তারা জিন্দা আছে কোথায় জিন্দা আছে আমরা তো দেখি না কবর দিয়ে ফেললাম তো আমাদের দুনিয়ার হিসাবে মরে গেছেন এটা ঠিক কিন্তু ইন্না আর হাহুম হাইয়া তাদের রুখটা তো এখনো জীবন্ত আছে মানুষের শরীর থেকে রুখটা আলাদা হয়ে যায় এই সেন্সে মরে গেছে ঠিকই কিন্তু মার্জু কাতুন ফিদারিল কারার আল্লাহ তালা তাদের রুহকে এমনভাবে জান্নাতে রেখেছেন যে সেখানে তাদেরকে নিয়মিত রেজিক দেওয়া হচ্ছে এবং এই আয়াতের সানি নজর সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে যে বে এর মাউনা একটা ঘটনা সিরাতে পাকের মধ্যে আছে অহ যুদ্ধের কিছুদিন পরের ঘটনা বীরমাউন একটা এলাকা মদিনার থেকে নাজদের দিকে আসতে ওখানে কতগুলো কবিলা আছে বা তার একটু পরে এই কাছে দাওয়াত পৌঁছানোর জন্য ওনার কাছে একটা প্রস্তাব আসলো একজনে প্রস্তাব করলেন কিছু সাহাবিকে সেখানে পৌঁছিয়ে দেন ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজ করার সুযোগ হবে তারা দিনের দিকে আসবে আশা করা যায় তিনি একটু ইত্যাস করছিলেন যে নজদের ঐদিকের লোকগুলো আমার কাছে সুবিধাজনক মনে হয় না তারা আমার সাহাবিদের নিরাপত্তা দেবে নাকি তাদেরকে আক্রমণ করবে আমি করছি। একজন লোক ছিল যাই হোক সেখানে তিন পর্যন্ত পাঠিয়ে দিলেন প্রায় কোনো কোনো রেওয়াতে আসে সত্তর জনের মতো ভালো ভালো সাহাবিকে পাঠাবেন এই সাহাবিরা ছিলেন ভালো কারি কোরআন পাককে খুব অনেক মুখস্থ করেছেন সুন্দর করে তেলাবাদ করতেন এবং শিক্ষকতার কাজ করতেন দিনের বেলায় অনেক কষ্ট করে কাট করে পরিশ্রম করে এরপরে খাদ্য কিনে আনতেন অনেক নিবেদিত প্রাণ ছিলেন ওনারা এরপরে তারা যখন সেই জায়গায় পৌঁছল পৌঁছার পরে তারা সেখানে হরাত করে তারা তাদের বিরুদ্ধে ওই এলাকার কিছু লোকজন কিছু কবিলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল তারা তো সেখানে যুদ্ধ করতে যাননি তারা গিয়েছেন দাওয়াতি কাজ করতে এরপরে হঠাৎ করে তারা আক্রমণ করে তাদের অনেককেই তারা হত্যা করে ফেললেন মাত্র একজন বেঁচে ছিলেন সত্তর জন পাঠালেন উনসত্তর জন কতল হয়ে গেল নবী করিম সাল্লা কাছে ঘটনা নিয়ে আসলেন যিনি একজন সাহাবি বেঁচে ছিলেন তিনি কোনো রকমে তার ডান নিয়ে ফেরত আসলেন তিনি বললেন এরকম ঘটনা হয়েছে রসদুল্লাহ সাল্লাই এত কষ্ট পেলেন ও কিছুদিন আগে ওহোদের যুদ্ধে কতজন সাহাবি শহীদ হয়েছেন সত্তর জন এখানে উনসত্তর জন হঠাৎ করে এত বড় খবর আর এতে একটা এরকম যুদ্ধ ছিল না তারা হঠাৎ করে আক্রমণ করে এদিকে হত্যা করেছিল তারা তো যুদ্ধ করতে যাননি শান্তিপূর্ণভাবে দাওয়াতি কাজ করতে গিয়েছেন এটা ওনাকে আরো কষ্ট দিল যে ওখানে তো যুদ্ধ করেছে সম্মুখ সমরে এখানে তো ওরা তাদেরকে একতরফা অতর্কিতা আক্রমণ করে হত্যা করে ফেলল এত কষ্ট তিনি পেলেন এরপরে তিনি এই খবর পৌঁছার পরে প্রায় এক মাস যে তিনটি চারটি কবিলা আক্রমণ করেছিল তাদেরকে তিনি বদয়া করলেন কুনুত নাজেলা করে ফজরের রাহালান এবং আসিয়া এদের প্রতি তিনি বদা করলেন কুনুত না দোয়া করা আর তাদের উপরে আল্লাহর কাছে ফরিয়াদ করা বদদোয়া করা এর অর্থ হচ্ছে কনুত নাজেলা। একটা হতো দোয়া কুনুতের মধ্যে আমরা পড়ি তার সাথে এড করা যায় অথবা ফজরুল নামাজে অ্যাড করা যায় বা অনেক কোন আর অত্তি নামাজে তিনি এড করেছেন বলে আছে দ্বিতীয় থেকে উঠার পরে বিশেষ করে এই ঘটনায় তিনি দোয়া করলেন আর তাদের দুশ্মনটা তাদেরকে এরকমভাবে নির্মলভাবে হত্যা করল তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বা দোয়া করলেন কতদিন প্রায় এক মাস ওনার কষ্ট যাচ্ছে কাছে তো আল্লাহ একটি নাই এটাকে আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গেছেন পরে যে আয়াত গুলো এরকম কিছু কিছু আয়াতকে আল্লাহ তালা মানসুখ করে দিয়েছেন উঠিয়ে নিয়ে গেছেন এগুলোকে বলে মানসুখ রহিত হয়ে গেছে এবং কোন রেওয়ায়ে আসছে সাহাবীরা বলেন যে এই বদলেন একমাস প্রায় তারপরে এরপরে আল্লাহ তালা কিছু কোরআনে আয়াতিলেন আমাদেরকে সন্তানকে আমরা সেটা পড়েছিলাম কিছুদিন হাত্তা রুফিয়া তারপরে আল্লাহ তালা এটা নিয়ে গেছেন সেই আতে কি লেখা ছিল একটু রেওয়ায়ে আসছে আন্না তারা বলতে আল্লাহ তালার কাছে যে আল্লাহ পৌঁছিয়ে দেন এই মেসেজটা আমাদের সাহাবিদেরকে যারা দুনিয়াতে রয়ে গেছে আমাদের জন্য তারা চিন্তা করছে কাউমানা আমাদের জাতিকে পৌঁছিয়ে দেন হে আল্লাহ আর আমাদেরকে এমন দেওয়া দিলেন আমরাও সন্তুষ্ট হয়ে গেলাম এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাম সান্ত্বনা পেলেন তারপরে তিনি কোনো নাজেলা বন্ধ করে দিয়েছেন তখন আর কন্টিনিউ করেনি এক মাসের পরে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি তাদেরকে এত কামিয়াব করে থাকে তাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে খবর পাঠিয়ে দিলেন তাহলে আমি আফসোস করি না আল্লাহর সপরদ করি তারা এত কামিয়াব হয়ে গেছে তাহলে এখানে এই শহীদদের ব্যাপারে এই সানা নজর ছিল যে আল্লাহ তালা বলছেন এখানে যে ওয়ালা তাহসাবান যারা আল্লাহর রাস্তায় মৃত্যু বরণ করে তাদেরকে তোমরা মরে গেছে এই কথা না। তারা মৃত এই কথা বলোনা উন বরং তারা জিন্দা কিভাবে রিজেক্ট পায় এফসির এসেছে সাহবা কেরাম বলেন আমা কত আল্লাহাল আমরা নবী করিম সাল্লাহর সঙ্গে জিজ্ঞেস করলাম আল্লাহ এমন আয়াতি করে দিলেন যে তারা জিন্দা আছেন তাদেরকে মৃত্যু দেখলাম তারা তিনি ব্যাখ্যা করে বললেন খোদের খোদ যে তাদের জিন্দা রাখার তরিকা হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ তাদের রুহটাকে এই যে রুহ বটি তো শেষ হয়ে গেছে দুনিয়াতে রুখ চলে যায় তাই না জান্নাতের উপরেই কিন্তু আরস জান্নাতের ফেরদাউসের উপরে কি আরস আল্লাহ আরস আর শহীদদেরকে আল্লাহ তালা কোন জান্নাত দিবেন জান্নাতের ফেরদাউস এবং এই আড়সের নিচে দিয়ে লটকানো আছে তিনদিল তিনদিল বলতে আপনার আহ ঝাড়বাতি কি বলে জানি ঝাড়বাতি সান্ডেলিয়া স্যান্ডেলিয়ার মতো করে লাগানো লটকানো আছে আরসের সঙ্গে এই স্যান্ডেলিয়া লটকানো আছে পাখিগুলো ও স্যান্ডেলির ওখানে যায় থাকে আর ওখান থেকে তারা উড়ে এসে জানলাতে ঘুরে বেড়া আল আল্লাহ রিজিক পেতে থাকে আশ্রয় নেয় রেস্ট করে এরপরে ফত্তাল আলহিমরা বহু ইত্তলা আতান তাদেরকে আল্লাহ তালা এই সুন্দর মেয়ামদারি করছেন আর হিজিক পাচ্ছেন খাবার দিচ্ছেন তারা খাচ্ছে ফল ফ্রুট জানলা সবকিছু তো আল্লাহ তাদেরকে আরো কথা বলছেন তাদের সাথে একবার আল্লাহ তালা তাদেরকে দেখে বললেন তোমরা কিছু মনে চায় তোমাদের কোন আরজু আছে মনের মধ্যে তা কল নাস আল্লাহ আর কি চাওয়ার বাকি আছে আপনি এমন সুযোগ করে দিলেন জাম্নাতের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি আমরা আর কি চাবো আপনার কাছে রথ আল্লাহ তালা তিনবার তাদেরকে জিজ্ঞাসা করল কিচ্ছু মনে চায় না কোন কোনো অর্জুনে ফালাম্মারা ও আল্লাহ মিন রা কুমিন যখন তিনবার জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা ওনারা মনে করলেন আল্লাহ তালা ওদের কিছু শুনতে চান তো কিছু একটা দরখাস্ত দে তাহলে কিছু একটা আবদার করি তাহলে কোন আবদার কি আর আসে তাহলে আবদার আসে যে আল্লাহ দরখাস্ত যদি কবুল করে তাহলে একটাই আছে সেটা হচ্ছে আমাদেরকে আবার একটু দুনিয়াতে পাঠিয়ে দেন এই যে নিয়ামত পেয়ে গেছি আল্লাহ রাসা লড়াই করে আবার শহীদ হয়ে আবার আর একটু মর্যাদা নিয়ে আসে আর জিজ্ঞেস করবেন না অন্য হাতি শেষে ইসির রুহা আন্তর্ শাহিদ যত মমিন নেকান তারা আছে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আর ফেরত আসতে চায় না তবে শুধুমাত্র শাহাদা সে চায় আবার দুনিয়াতে এসে আবার শহীদ হয়ে যেতে কারণ শাহাদ এত মর্যাদা আর কি হাদিস এসেছে হাদিসটি বখারি মুসলিমের আব্দুল্লাহ আবদুল্লাহ জাবেরের পিতা তিনি শাহাদ বরণ করেছেন শাহাদ বরণ করার পরে যাবে খুব বাবার জন্য খুব এফেক্টেড হয়ে গেলেন খুব হারিয়ে খুব শোকাগ্রস্ত তাকে সন্তনা দেওয়ার জন্য খবর আসল রসুলকে তিনি তুমি কি জানো আল্লাহ তালা তোমার পিতাকে শাহাদাতের পরে আল্লাহর কাছে যখন জিন্দা করে নিয়ে গেলেন তারু আল্লাহর কাছে জিন্দা অবস্থায় তো যাবে গেল ফক আল্লাহাম তোমার আব্বাকে আল্লাহ বললেন কিছু চাও আমার কাছে আপনার রাস্তায় আবার শাহাদ বরণ করি কল আলী ইন্নি কাদাই তো আন্না হুমিল আল্লাহ বলে দিলেন দেখো এটা তো আমার ফসলা করে রেখেছি যে একবার মরে গেলে তারা আর কোন দিন দুনিয়াতে পুনরায় ফেরত যাবে না আমার আব্বা শাহাদ যখন হয়ে গেল আমি খুব শোকাগ্রস্ত হয়ে আমার কান্না থামাতে পারি না বারে বারে আব্বার ঢাকা চাদর দিয়ে ঢাকা চেহারা টাকায় আমি খুলি আর চোখের পাড়ি আমার দরদর আছে আসহাবু রস নবী করিম সাল্লাহসাল্লাম সাহাবিরা আমাকে মানা করলেন দেখো এত কেন্দ্র না চেহারাটা বারে খুলো না তুমি শান্ত হবী সাল্লা সাল্লাম ইয়ানহা রসুল্লাহ সাল্লা অপসা আমাকে নিষেধ করেন নাই কারণ তিনি জানেন আমি সুখগ্রস্ত আমাকে এখন নিষেধ করাটা উনার উনি নরম মানুষ তিনি এতটুকুন করেন নাই তিনি জানেন আমি খুবই তিনি বললেন তোমার আব্বার মৃত্যুর পরে তার রুফকে যখন এই লিএ নিয়ে যাওয়া হয় ফেরেজ তারা সায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলেন মিছিল সহকারে তাকে নিয়ে যাচ্ছিলেন আল্লাহর কাছে তার রুখটাকে তোমার জন্য এত সুসংবাদ আছে তোমার আব্বা কত বড় কামিয়া অর্জন হয়েছে আর এসেছে। যখন তোমাদের ভাইরা ওহদের ময়দানে শাহাদত বরণ করলেন আল্লাহ তালা তাদের রুহগুলাকে সবুজ পাখির ভিতরে ঢুকে দিলেন জান্নাতে নিয়ে হাতটা তার মারা তেহা জান্নাতের নহর গুলোতে তারা ঘুরে বেড়াতো উড়ে বেড়াতো আর সেখানকার ফল থেকে তারা মন যা চা সেটা খেয়ে নিত ও তা না দিলমিন এরপরে রেস্ট নেওয়ার জন্য আসতো আরো নিচে ঝুলানো আছে স্যান্ডেলিয়ার গুলো সোনার ঝাড়বাতির মত করে চিমনি দিয়ে বানানো আছে সেখানে এসে তারা রেস্ট নিত ফেলার তারা যখন দেখলো আল্লাহ তালা তাদেরকে এত মর্যাদাময় করেছেন এত সুন্দর নিয়ামত খাদ্য রিজিক খাবার পান করার ব্যবস্থা সুন্দর রেস্টের জন্য এত আরো নিশ্চিত ঝাড়বাতি দিয়ে দিয়েছেন এত সুন্দর নিয়ামত পেয়ে কল ইয়া লাইতে ইয়া আলামুন তারা তখন আফসোস করে বলতেন আছে তারা যদি আল্লাহ আমাদেরকে কি জিহাদ তাহলে তারা জেহাদ থেকে আর পিছিয়ে থাকবে না কোন যুদ্ধ থেকে তারা পিছিয়ে থাকবে না কুম আল্লাহ বললেন আমি তোমাদের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি তাদেরকে মেসেজাল আয়াত তখন আল্লাহ তালা এই এই আয়াতগুলো পরের আয়াতগুলো আল্লাহ তখন নাজিল করে দিলেন সাহাবিরা পড়তে থাকলেন দালাওয়া থাকলেন তাদের সন্তনা হয়ে গেল তারা আরো উৎসাহিত হয়ে গেলেন বাকিরাও শাহাদাত অর্জনের জন্য আরেকটি হাদিস এসেছে আব্দুল্লাহ বলেন ওই একটু আগে খবর গিয়েছে আরেকটি হাদিস আবদুল্লাহ তার ছেলে যাবের সাহায্যের বেশ কিছু পরের ঘটনা কয়েকদিন পরের ঘটনা যে আমার দিকে তাকালেন একবার রাসুল উল্লা আমার চেহারা দিকে একটু খেয়াল করলেন করে বললেন ইয়া যাবের তোমাকে দেখতে পাচ্ছি খুবই তুমি কয়েকদিন পরে দেখলেন এত কষ্ট তোমার চেহারা দেখা যায় কেন কুল তুই তারাকা দায় না আলাই ইয়ার ওনা শাহাদাতের মর্যাদা তো আমার আমি খুশি আছি কিন্তু উনি অনেকগুলো ঋণ রেখে গিয়েছিলেন কিন্তু এই ঋণ গুলা শোধ করার কোন ব্যবস্থা আমরা এখনো করতে পারছি না এটা নিয়ে আমি চিন্তায় আছি যে আমার বাবা ঋণ চলে গেলেন তার কি অবস্থা হচ্ছে আমি কিভাবে শোধ করতে পারি উহাদান তিনি বললেন শোনো তোমাকে বলব যে যারা এই অর্জন করেছে আল্লাহর কাছে চলে গিয়েছেন তাদের রুহ চলে গিয়েছে তাদের সঙ্গে আল্লাহ তালা কথাবার্তা বলেছেন বলেন সাধারণত তবে সবার সঙ্গে কথা বলেছেন পর্দার আড়াল থেকে শুধু তোমার আব্বা সঙ্গে আল্লাহ তালা পর্দা ছাড়া সরাসরি কথা বলেছেন তুমি আমাকে বলো আমি তোমাকে দেব কি চাও পাঠান আর কেউ একবার আসলে কোনদিন আর দুনিয়াতে ফেরত যাবে না এটা আমি ফাইনাল করে ফেলেছি এই আব্দার পূরণ হবে না তখন আব্দুল্লাহ বললেন যাবের পিতা আল্লাহ তালাকে বললেন যারা আমাদের পিছনে রয়ে গেছেন আমাদের সাহাবিদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন সবাইকে মর্যাদা কি তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন এখন আর কি হাজি এসেছে যে মুসর ইমাম আহমাদে এসেছে সেটা প্রত্যেক মোমেনের জন্যই কিন্তু জান্নাতের সুসংবাদ আছে শুধু শহীদদের জন্য নয় শহীদ ছাড়াও তারা নেমেন হবেন তারাও জান্নাতের অনেক কিছু তারা পাবেন তবে পার্থক্য হলো এই যেমেন তল্লাহুল অন্য যারা শহীদ নয় তাদের রুফটা লটকানো থাকে আর সন্দেহের গাছগুলোর রুফ থাকে তারা খাওয়া দাওয়া করে জান্নাতের ঘোরাফেরা করে কেয়ামতের দিন আল্লাহ তালা যখন হাসরে ময়দানে উঠাবেন তখন অবশ্য তাদের রুফকে ওখান থেকে এনে শরীরে ঢুকে দিয়ে তখন হাসন হাজির করাবেন ওকে সূরতে তাদের রুহটা এই পাখির ভিতরে থাকে তারা জান্নাতের ঘুরে বেড়ায় জান্নাতের কাছে লোককে থাকে কিন্তু তাদের মধ্যে শহীদদের মধ্যে পার্থক্য তাহলে কোথায় হলো শহীদদের রুহটা আরশের নিচে লাগানো স্যান্ডেলিয়ার ওখানে থাকে তাদের ডিগ্রি এত হাই এখন পরের আয় আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তাদেরকে যে দান দাক্ষিণা দিয়েছেন যে দয়া করেছেন যে সম্মান দিয়েছেন এটা নিয়ে তারা অত্যন্ত খুশি বড় আনন্দিত হয়ে তারা সেখানে আছে ওই আস্তাব সেরুনা আর সুসংবাদ দিতে থাকে অপেক্ষায় থাকে আমাদের ভাইরা শহীদ হয়ে আসুক তাহলেও তারা আল্লাহ মর্যাদা পাবে তাদের এরপরে তারা এরকম অপেক্ষা করতে থাকে তাদের অপেক্ষায় থাকে যে আল্লাহ তালা মমিনদের কোন ভালো কাজকে আল্লাহ বরবাদ করে দেন না তাদের আল্লাহ তাদেরকে মেসেজ পাঠিয়ে দেন তারা সবাই চলে আসুক তারা খুব অপেক্ষায় থাকে কে কে শহীদ হয়ে আসছে কে কে নেকামল নিয়ে আসছে আল্লাহ লিল্লাদিন এরপরে আল্লাহ বলছেন ওই লোকগুলো যারা কারা মমেন ও ময়দানের পরে ঘটনা ঘটলো কি যখন মুসলমানদের খালেদিন ওয়ালিদের কাফেরদের পক্ষ থেকে আক্রমণ করে পেছন দিক থেকে মুসলমানদের ছত্র জনকে শহীদ করে ফেললো তারা মনে করলো এক পর্যায়ে রসুল উল্লাহ সাল্লা হয়ে গেছে তখন তারা বলে আর কাজ শেষ এবার চলো মোহাম্মদ তারপরে তারা দেখেন না জীবিত আসেন ওই যে কথাবার্তা হয়েছিল আমরা জীবিত আছি আবু বকর জীবিত আছে। তখন তারা একটু যাওয়ার পরে তারা কি করলো না তারা একটু রিগ্রেট করলো কি কাজ করলাম কেন কাজ শেষ না করে চলে আসলাম সত্য হত্যা করেছে বাকি কিছু তো রয়ে গেছে একদম সবগুলোর মেরে ফেলতাম কাজটা কি করলাম তো তারা চিন্তা করলো পরবর্তী পর্যায়ে তারা বলল যে ফেরত আসবে নাকি তারা আগাই বছর আবার আর প্রস্তুতি নিয়ে আসবে আরেকটা মার দিয়ে ফাইনালি শেষ করতে এরকম আলাপ আলোচনা হলে তখন এই খবরও নবী করিম চলে আসল তিনি বললেন তারা আফসুস করছে যে আমাদেরকে তো শেষ করেই ফেলেছিল একটু বাকি আছে আরেক মায়ের দিলে এটাও শেষ হয়ে যাবে চলো তাদেরকে আমরা একটু দেখিয়ে দেই যে আমরা মরি নাই আর তারা আরেক মার সহজে দিতেও পারবে না তখন তিনি অর্ডার দিলেন যে যারা যারা অহুদের ময়দানে মোকাবিলা করেছ আহত হয়ে গেলেও মোটামুটি চলতে পারবা সব চলে আস আবার বাইর কাফের দেখে ধাওয়া করব। ধাওয়া করে তাদেরকে দেখিয়ে দেব যে আমরা মরিনি তারপরে ওনারা পিছন দিকে যখন ধাওয়া করলেন ধাওয়া করার পরে তারাও কিছু ট্যার পেয়ে গেলো তাহলে তো ঘটনা খারাপ তারা তখন আর মানসিক ভাবে তারা অপ্রস্তুত হয়ে গেল পাল্টা আক্রমণ করার জন্য এটা এখন দৌড়ে ভেঙে চলে গেলো মেসেজ দিয়ে দিল যে শোনো এখন কামা ধাবড়া ধাবি করে লাভ নাই তোমরা মোকাবিলা হবে এই কথা বলে তারা মক্কা দিকে চলে গেল তো ওই সময় যারা আসছিলেন আহত হয়ে তারাও আবার যুদ্ধের জন্য আসছেন দেখেন ওহদের ময়দানে সবাই মার খেলো এতজন যার শহীদ হয়ে গেল বাকিরা আহত হয়ে পড়ে আছেন অবস্থায় রসুল ডাক দিয়েছেন তারা আবার প্রশংসা করছেন বিক্ষত হওয়ার পরেও আল্লাহ এবং তার রসুল যখন আবার ডাক দিলেন তারা সে ডাকে সারা দিলেন লিল্লা দিন আহসানহম্যাক আজরুন এদের মধ্যে যারা ই এত বড় কাজ করতে পারলো এত বড় কল্যাণ কাজ করতে পারলো এত বড় করতে পারলো তাদের জন্য এবং আল্লাহকে ভয় করলো আর অলসতা হয়ে অলস হয়েছে বিশাল পুরস্কার অনেক বড় পুরস্কার এরপরে আল্লা দিন যাদেরকে কিছু লোকে বলছিল তাদেরকে আরো কাহিল করে দেওয়ার জন্য মানসিক ভাবে দুর্বল করে দেওয়ার জন্য দেখো আবার যেও না ওদের নাম্বার অনেক বেশি তোমাদের নাম্বার অনেক কমে গেছে তারা জমায়েত হচ্ছে তোমাদেরকে আবার আক্রমণ করতে ইন্দেন না সবাই তোমাদের বিরুদ্ধে আবার জমা হয়ে যাচ্ছে তোমার তোমার ভয় করো খবরদার পারবে না সাজায় তাদের ইমান আরো বেড়ে গেল হাসবুল আল্লাহানী এমল ওকিল তারা বললেন আমাদের জন্য যথেষ্ট তিনি সবচেয়ে বড় সাহায্যকারী সবচেয়ে তাফসিরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বলেন যে ইবনে আব্বাস আল্লাহন বললেন যে এই আয়াত কলাহা ইব্রাহিম আলহ সালাম হিনা উলফিয়া ফিনার ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন নমরুদ কোথায় ফেললো আগুনে ফেলে দিল তিনি ঘাবড়িয়ে গিয়ে চিৎকার করে হাউমাউ করে কাঁধে নেই বললেন যথেষ্ট তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ আপন জন ওক মুহাম্মদ আলহামাস আর মুহাম্মদম এই বাক্যটা বলেছেন যখন ওহযুদ্ধে বা তারপরে খন্দ যুদ্ধে যখনই বড় অভিযান নিয়ে কাফেরা মদিনা দিকে আসলো আক্রমণ করতে ভয় দেখালো বিশাল বাহিনী নিয়ে তখন মোহাম্মদ সাল্লা সাথীরা বলেছেন হাসমাল যখন তোমরা বড় মুসিবতের সম্মুখীন হয়ে যাও তখন তোমরা বেশি করে পড়ো কি পড়ো হাসমান যখন দেখে ইসলামের বিরুদ্ধে দুষ্কনটা বড় প্লট করছে বড় ষড়যন্ত্র করছে এই খবরগুলো গুলো যখন মিডিয়ার মাধ্যমে আসে তখন মুসলমানরা অনেক সময় হতাশায় একদম আমরা মনটা ছোট হয়ে যায় তাই না সাহাবাদের কি হয়েছে মন বড় হয়ে গেছে ইমান বেড়ে গেছে আমাদের ইমান মনে হয় যেন ডাউন হয়ে যায় এটি কি মুশকিলের কথা সাহাবাদের ইমান বেড়ে যায় এই জন্য এই কথাং করে করে বেশি করে পড়তে হবে হাসবুন আল্লাহানিমাল হাসমানি আল্লাহর তাওয়া অনেক বেড়ে যায় ইমান আর দুর্বল হয় না মনে শক্তি সাহস থাকে থাকে ছোট মনে হয়ে একেবারে ঘাবড়িয়ে যায় না আর আফসুস করতে থাকে না শুধু হাসমান আল্লাহানি এম আল ওয়াকিল আবার শুধু এইটা পড়লেও হয় না নিজের যত দায়িত্ব আছে সেটাও কিছু পালন করতে হয় তা কি দায়িত্ব আছে সেটাও করি এটা আবার আল্লাহরী করতে হবে ফাঁকা দাবাইনারা জুলাইল তিনি দুইজনের মধ্যে ফায়সলা করে দিয়ে কেস একজনের পক্ষে গেল আরেকজন ঠকে গেল তিনি হারে গেলেন যিনি হেরে গিয়েছেন তিনি একটু দুঃখ পেলেন আমি কেসটা উইন করতে পারলাম না তার হয়তো তার রাইট ছিল কিন্তু ওই লোকটা রং ক্লেম করে পাশ করে ফেলেছে এরকম হয় রসুল বলেছেন শোনো আমার কাছে যখন তোমরা কেস নিয়ে আস অনেক সময় আমি তোমাদের কথার প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে ফয়সলা দেই। যে ব্যক্তি হকওয়ালা সে ভালো করে বলে হক পায় আর তার হক না উল্টা দখল করতে আসে আমার কোন ভয় নেই আল্লাহ রসুল আমার রায় দিয়ে দিয়ে দিছে তার জায়গা হইলে কি হবে আমার আখেরা তো লাইন ক্লিয়ার আছে এরকম মনে করো না আমার কাছ থেকে যদি উল্টা রায় নিয়ে যাও আরেকজনের হক আত্মসাত করার জন্য আমি রায় দিয়ে দিই তোমার খুশি হওয়ার কোন কারণ নাই মনে রেখো তুমি আমার কাছে যদি কেসে যিনি হকালা তিনি তার এভিডেন্স ঠিকমতো শো না করতে পারেন তিনি হেরে যেতে পারেন এখন এরকম হত হয়েছে যে লোকটা হেরে গেলেন তিনি আর কথা বাড়ালেন না তিনি কেসে ঠকে গেলেন চলে গেলেন যাওয়ার পথে যাওয়ার শুধু উচ্চারণ করলেন হাসবিআা খবর এই লোকটাকে আবার নিয়ে আস আমার কাছে তিনি বললেন কি বললাম হাসবিআ রাসুল্লাহ আমি এই আল্লাহর এই আল্লাহকে স্মরণ করে এই আয়াতের অংশ এই দোয়ার আকারে পড়লাম সকাল নবীম দেখো আসবে তুমি কেসটাকে উইন করার জন্য তোমার এভিডেন্স প্রেজেন্টেশন এগুলো তুমি যথাযথ বুদ্ধিমত্তার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে এটা আল্লাহ পছন্দ করেন তুমি খামাকে হেরে যাবা এটা আল্লাহ পছন্দ করেন না বলতে হবে আর এটা বলে শুধু তসবি তো হবে না নিজের চেষ্টা করতে হবে ঠিক কিনা আর তসবিও চলবে খালি তসবি চললে হবে তা আমরা আবার কেউ আছি তো চেষ্টাও করি না চসবিও জপি না কোনো কাজে নাই তো যে সঠিক মুসলিম সেটা করবে না খালি যদি লড়াই করে আল্লাহকে না ডাকে উইন করবে না আর খালি যদি আল্লাহকে তাহলে কি একেবারে বিজয় ঘরে চলে আসবে তাও হবে না দুটো একসঙ্গে করতে হবে যাই হোক আল্লাহ তালা পরে বলেন কালাবু বিনা ফাজল লাম নবী করিম সাল যখন তাদেরকে ধাওয়া করলেন অথবা কোন রেওয়ায় আসে পরের বছর যখন তারা আসছিল তারা পরের বদরের মধ্যে দেখা করার কথা সেখানে তারা আসে নাই মোদিরার থেকে ঠিকই রসদ মতো সেখানে আসে নাই সেখানে গিয়ে তারা আর নাই কিন্তু সেখানে গিয়ে তিনি পারলেন যে একটা বড় বাণিজ্য প্রতিনিধি দল আসছে বিজনেস করার জন্য সিরিয়া থেকে মাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে তখন তিনি ওনার কাছে টাকা পয়সা ছিল এদের মালগুলো কিনে আনলেন এবং আল্লাহ নিয়ামতের কারণে কিছু অতিরিক্ত ব্যবসা বাণিজ্য করার মত লাভ নিয়েও ফেরত আসলেন তাদেরকে আর কোনো ক্ষতি তাদেরকে টাচ করতে পারেনি কোনো মোকাবেলাও হয়নি তো ওনারা এইভাবে করে আল্লাহ ডাকে সারা দিয়ে দিয়ে তারা কামিয়াব হয়ে গেলেন আখারাতের কামিয়াবি হল দুনিয়াতে লাভবান হয়ে গেল আল্লাহ এই আয়াতগুলো শেষ করছেন যে অত্তাবাউরিদান এইভাবে মোমেন আল্লাহ এবং তার রাসুলের ডাকে সারা দিয়ে দিনই কাজে প্রয়োজনের মধ্যে যখন ইসলামী কোন রাষ্ট্রের উপর আক্রমণ হয়ে যায় মোদিরা যেভাবে আক্রমণ হয়েছে তারা যেভাবে ডিফেন্ড করে এই দেশকে রক্ষা করার জন্য এখন ফিলিস্তিনে যেভাবে আমাদের ভাইরা তাদের এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য কি করলেন সাহায্য বরণ করলেন এরকম যদি করে আল্লাহ রাস্তায় তারা সন্তুষ্টি পাওয়ার জন্য কন্টিনিউ করে এই রাস্তা থেকে তারা সরু যায় না সামনের দিকে এগিয়ে যায় হ্যাঁ তাহলে তারা এভাবে কামিয়াব হয়ে যাবে তারা এভাবে কামিয়াব হয়ে যাবে দুনিয়ার কামিয়াবি হয়তো গাজী হয়ে দুনিয়াতে তারা বিজয় লাভ করবে আর যদি ইন্ত আল্লাহ কারণ নেই অল্লাহু ফদিন আদিম এইভাবে আল্লাহ তালা তাদেরকে অনেক কিছু দেওয়ার জন্য অপেক্ষায় আছেন আল্লাহর কাছে পাওয়ার অনেক কিছু আছে শহীদদের জন্য মমিনদের জন্যে এখন এই যে তাদেরকে ভয় দেখিয়েছিল যারা উবাই এবং পিছনের দিকে টেনে নিয়ে যেত যেহাদ থেকে সরিয়ে নেওয়ার জন্য মনের ভিতর ভীতি দুর্বলতা সৃষ্টি করার জন্য যে কাজ করতো তাদের সম্পর্কে আল্লাহ সতর্ক করছেন এই যে ভয়ের কথা যারা ছড়ায় তার সঙ্গী সাথে চালা চামুণ্ডা গুলোকে ব্যবহার করে দুনিয়ার মধ্যে ভয় দেখানোর জন্য ওদেরকে ভয় ভয় করতেলে একমাত্র আমাকে করো ইম মেনিন যদি তোমরা সত্যিকার মমিন হও তাহলে একমাত্র আমাকে ভয় করো দুনিয়ার কোনো শক্তিকে তোমরা ভয় করো না অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ কি একলাই সাহায্য করতে পারেন না এরকম করে আল্লাহ তালা উৎসাহিত করেছেন বিভিন্ন আয়াতে নবী করিম সালাম সাহাবিদেরকে আল্লাহ কত উৎসাহিত করেছেন যুগ যুগে মোমেন্ট উৎসাহিত করেছেন মনে রেখো নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল এখন মনে হয় শয়তানের ষড়যন্ত্র সাংঘাতিক শক্তিশালী তাই না আমাদের কাছে মনে হয় সাংঘাতিক শক্তিশালী কিন্তু আল্লাহ তালা কাছে কি দঈফা দুর্বল أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إيه قلو دراء اللاردين جشمنی کري إيه شاب قلو شايتان دال معنى ركو شايتان دال آغش ركو تيغرستها بي ونعات كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز الله تعالى لكي ركي যে আমি আর আমার রসুলরা বিজয় লাভ করবেন আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ অনেক শক্তিশালী যাকে কেউ মোকাবিলা করতে পারে না। পারেনা যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন আরেকটা আয়তে এসেছে আরেকটা আয়তে এসেছে শিমিলার কথা মানু হে মোমিন্ডা তোমরা যদি আল্লাহকে সাহায্য কর তিনি তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহকে কেমন সাহায্য করবেন আল্লাহ কি আপনাদের সাহায্যের মুখাপেক্ষী আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি দিনকে রক্ষা করার জন্যে এটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করার অর্থ আল্লাহ রাস্তা যা করণীয় তা যদি আমরা করি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে সাহায্য করবেন সাহায্য করি এবং ইমানদারদেরকেও এই দুনিয়াতে সাহায্য করি এবং কেমতের দিন সবাই যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়ার জন্য সেদিন আমি তাদেরকে আবার সাহায্য করব দুনিয়ার মধ্যে পরীক্ষা নিরীক্ষা জয় পরাজয় চ্যালেঞ্জ আছে ক্ষতিগ্রস্ত হওয়া সাহায্য বরণ করা লাগতে পারে এটা যদি যখন এই পর্যায়ে আসবে তখন আল্লাহ তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবেন উম্মের মধ্যে এই এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে যারা টিকে থাকার চেষ্টা করছে আল্লাহ তালা তাদেরকে টিকিয়ে রাখছেন টিকে রাখছেন না এই তো ফিলিস্তিনের ভাইরা এত শক্তিশালী আর্মির মোকাবিলায় কেমন টিকে থাকলেন কি দিয়ে আল্লাহকে সাহায্য করেননি হত্যা করা হয়েছে আল্লাহ তাল কাছে তারা কামিয়াব হয়ে গেছে এরপরে আল্লাহ তালা কাফরদেরকে আরেকটু ব্যাপারে মোসলিদ থেকে সতর্ক করবেন যে কাফিরদের এরকম জয় জয়কার দেখে তোমরা মনে করো না তারা আল্লাহর নাগালের বাইরে চলে গেছে সেই প্রসঙ্গে আরো কিছু কথাবার্তা আছে সেটা আমরা আগামী সপ্তাহে